السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى أهلي وصحابي أجمعين و بعد شامع بين درشب الدامرة على السلام امامة أبو جحفعل عم enseم College بيان وعتقد أهل السنة الجماعة امام بيانophage رحمه الله ريسability بيان وعتقد أهل السنة الجماعة اهل السنة الجماعة آنقديا امام اقضي كoga هذه القذرة الدم perhaps الدرس اللحن তম তিনি শুরু করেছেন বলেছেন অনু অনুব্যা সাতী শাহ আমরা কে আমাতে আলামতগুলোর উপর ইমান রাখি তারপর তিনি বলেছেন মিন খুরুজিৎ দাজ ও নজরুল ইসেফারি সালাত বের হওয়া এবং ইসা আলাইসালাম ইসা আল্লাহ তিনি আলোচনা করেছেন গত পর্বে আমরা দার্জালের বিষয়টি আলোচনা করেছি এবং সবশেষে আমরা আলোচনা করেছিলাম যে সে একটি দার্জাল কোন কোন এলাকায় যাবে এবং বলবে যে আমার উপর ইমান আনো তখন সবাই তাকে ওই লোকের যখন যারা ইমান আনবে তাদেরকে আকাশ থেকে আকাশকে বলব বৃষ্টি দেওয়া বৃষ্টি দেবে জমিকে ফসল উৎপন্ন উৎপন্ন হবে এবং তাদের তাদের যে সমস্ত গবাদি পশু সেগুলো তাদেরকে প্রচুর পরিমাণে দুধ দেবে এবং তাদের সবকিছু বরকত দেখা যাবে দুনিয়ার বরকত স্পষ্টভাবে দেখা যাবে আরেক আরেক এলাকায় যাবে সেখানে গিয়ে সে ডাকবে যে আমার উপর ইমান তারা ইমান আনবে না আনার কারণে তাদের তাদের হয়ে যাবে উপর কোনো বরকত থাকবে না জমিনে এবং তাদের সমস্ত সম্পদ সে বলবে যে চলে আস আমার সমস্ত সম্পদ আমার সাথে এবং সাথে সাথে সমস্ত তার পিছনে নেবে যেমনি ভাবে মধু মধু মধু মধু পোকাগুলো তার মধু মক্কিরাণীর পিছনের সেভাবে তার পিছনে সমস্ত সম্পদ চলে যাবে তখন সে পাবে যে ছেলেকে সে একবার হত্যা করবে হত্যা করার পর তাকে জীবিত করে বলবে যে এখন কি আমার ভরিমান আনবে এই যুবক তখন বলব যে সে হাসতে থাকবে এবং বলব না তোমার ভরি ইমান আনবে না এই ঘটনাটি আমরা গত গতপুর আলোচনা করেছিলাম আজকে আমরা এই ঘটনাটি একটু বিস্তারিত আলোচনা করতে চাই যা বোহারের সাহুস খুদির দিনের বন্ধিত তিনি বলেন এই লোকটি যাকে দাজ সেদিন হত্যা করবে সে হচ্ছে ইমিনাজ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত অথবা বলেছেন বলবে আসাধু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি হচ্ছে সেই দাজ রসুল্লাহাম আমাদেরকে আগে থেকে জানিয়েছে তুমি সেই দাজ আমি হত্যা করতে পারি তারপর জীবিত করতে পারি তোমরা কি আমার সন্দেহ করবে ফাইয়া কৌলা তখন তারা বলবে যে না সন্দেহ না তখন সে তাকে হত্যা করবে তারপর তাকে জীবিত করবে ফাইয়া তখন লোকটি তখন বলবে যে লোকটি প্রথমে বলেছিল যে তুমি দাজ আমি হয়ে গেছি আমি তুমি সেই দাজ্জাল এ আমার আর কোনো সন্দেহ নেই এখন ইজ্জাল তখন তাকে হত্যা করতে চেষ্টা করবে আলিহ কিন্তু সেটা হত্যা করতে পারবে না এখানে সে হেরে যাবে এই জায়গায় প্রথম সে হারবে এবং এর হাত থেকে তার হার শুরু হবে এটাই হচ্ছে রসুল্লাহলাম হাদিসের বর্ণনা যে দা এখানে এসে এই লোকটির কাছে প্রথম হেরে যাবে এবং সে হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উত্তম মানুষ কোন উত্তম মানুষদের অন্তর্ভুক্ত ব্যক্তি এই লোকটি হবে এখন পর্যন্ত যত জন মানুষের এই দুনিয়াতে আর সবাই ইতামান না আশা করে যে এই লোকটি সে হবে কারণ রসুল্লাহাম তাকে বলেছেন খায়ের নাস বলেছেন ক্রিমিন খেয়ার ন্যাস অর্থাৎ উত্তম ব্যক্তি সে ব্যক্তি হবে তুমি যদি বেদুইনদেরকে এমনভাবে প্রতারিত করবে সে বলবে তোমার পিতা মাতাকে জীবিত করলে তারা যদি বলে যে তোমার আমাকে অনুসরণ করছে অনুসরণ করবে তখন সে তার বেদুন বলবে যে হ্যাঁ তারা জীবিত তারা দেখে বলবে যে সন্তান প্রিয় সবস এর অনুসরণ করব নামিল এইভাবে সে ফেতনা ফেতনার মধ্যে নিভিত করবে এখন এই বিভিন্ন বর্ণনার কারণে অনেকেই দার্জাল সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করছে বিশেষ করে যাদের দিব্য দৃষ্টি কম বা হাদিস সম্পর্কে জ্ঞান কম এবং যারা হাদিস মধ্যে তাত্ত্বিক দিতে জানে না তারা বিপরীতমুখী কখনো হাদিস দেখেই সেগুলিকে সামঞ্জস্য বিধান করতে পারে না এরকম বেশ কিছু লোক আছে যারা সম্পর্কে ভিন্ন মত পোষণ করে এবং দার্জাল সম্পর্কে সন্দেহ পোষণ করছে আসল দার্জাল সম্পর্কে সন্দেহ পোষণ করার কিছু নেই যারা পোষণ করছে তাদের আয়লমের ভিতরে কমতি আছে তারা তাদের সম্পর্কে তাদের জ্ঞান কম বলেই তারা সেগুলিকে অস্বীকার করেছে অনেকে মনে করতে পারে দার্জাল অলৌকিক জিনিস কিভাবে দেখাবে যদি সত্য হয় আসলে অলৌকিক জিনিসগুলো দেখানো আহ অসম্ভব কিছু নয় কারণ আল্লাহতলা সেটা পরীক্ষার জন্য রেখেছেন দার্জিয়ালকে যেমনি ভাবে যুগে যোগে এর পরেও এবং আগেও আল্লাহ তালা সবকিছু পরীক্ষা দাদা ইমানকে পরীক্ষা করবেন সেভাবে দাজ্জাল দিয়ে আল্লা তালা যোগাযোগে মানুষদের ইমানকে ওই সময় মানুষ ইমানকে পরীক্ষা করবে যেভাবে পরীক্ষা করেছেন এই জন্য দার্জালকে অস্বীকার করার কোন সুযোগ নেই যে ব্যক্তি দার্জালকে অস্বীকার করবে সেরসোল্লা হাদিসকে অস্বীকার করবে এবং মনে রাখতে হবে যে দার্জালের কোনো কোনো ব্যাপারে সে হয়তো বলতে পারে যে সৈয়াদ দার্জাল নয় অথবা সে বলতে পারে যে সে বলতে পারে যে তামিম উদ্দারি বর্ণিত সেই দার্জাল হাদিস জাসা বর্ণিত সেই লুকটি দার্জাল কিনা তার সন্দেহ থাকতে পারে কিন্তু দার্জালের ব্যাপারে दर्जल अवश्य आसें दरजाल क्या होता सन्देह थे বিশুদ্ধ হাদিসে যা আসছে আমরা সেটাই বর্ণনা করব এবং বোখারিজ আমরা মনে করবো যে ইবন দাজ হতে পারে এবং অথবা বলেছেন ইমাম মুসলিম সুস্পষ্টভাবে বলেছেন যে হাজিজ্জাস বর্ণিত সেই সেই যে লোকটিকে রাখা হয়েছে সেই লোকটি দার্জাল আমরা এটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ রসোল্লা হাদিস থেকে সেটা আমরা পাই তিনি সেটার উপরে খুশি হয়েছে এবং সেটা বর্ণনা করেছেন ঘটনাটা তিনি নিজেই বর্ণনা করেছেন সুতরাং বিষয়টি আমরা কোনোভাবেই খাটো করে দেখবো না এবং বলব যে অবশ্যই দার্জাল মত শাহাদিসটি আমরা বলবো যে কেম পর্যন্ত যত ফেতনা আসবে তো আমাদের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দার্জিয়াল ফেতনা কারণ সে মানুষকে এর দ্বারা বিভ্রান্ত করবে এবং মানুষ দেখতে পাবে সুস্প্রস দেখতে পাবে অলৌকিক কাণ্ড ঘটাচ্ছে এবং সে বুঝতে পারবে সে নিজে এটা দিয়ে মানুষ ইমান পরীক্ষা করবে এই এটা বড় ফেতনা এটা এটা সবচেয়ে ইমানদার ওই ব্যক্তি বেশি সৌভাগ্যবান যার সাথে দার্জালের সাক্ষাৎ হবে না रसोल्लांशे दर्जियाले फेतनाश्रयर निर्देशना दिए चेस्टा थोड़ा सब समय दार्जियाल फैतना से विभिन्न पद्धति अवलम्बन कर विभिन्न पद्धति अवलम्बन कर विशेषकर रसुल दर्जाल फेरना से मध्य एक नम्बर हम इमान थकते हैं नाम और गुण सम्पर्क ज्ञान थे बुझते स्पष्ट दर्जल कब होते कारण से दर्जल मानुष हो खा कर অথচ আল্লাহ তালা খাওয়া দাওয়া করে না তার থেকে আল্লাহ তালা মুক্ত আর দার জাল তার এক চোখ কানা হবে অথচ আল্লাহ তালা আওয়ার নন তিনি দেখেন তার আল্লাহ তালার কোন চোখ মশা নয় সে आल्ला ताल चोख चोख आश्वास कर इमान राखी आल्ला कह त्रुटी नई दर्जल चोकाम रब्तारोरा नन दर्जल गोरा दर्जल चोक देखते पा सूतरा इमान जीवन आल्ला नाम गुण सम्पर्क कारो ज्ञान था दर्जल फेतन पड़े ना द्वित कर दर्जल फैतना मानसि सलात शेषे दज्जाल फेतना के बस दोआा करा रसोल्ला सल्हलाम थे बर्णित हो सलाते शेषे दोआा करत आलमिन आउदु आउदुल्कम आदबाबलर आउदुल्कम फैतना तीन मास दज्जाल আশ্রয় চাইতে হবে বেশি বেশি করে আশ্রয় চাইতে বেশি বেশি করে যাতে করে দজ্জাল ফেতনা থেকে হেফাজতে থাকা যায় অন্য খাদিস আসছে কান রসোল্লাহম সি ইয়দকুর হুল্না নবী যে সাদিয়ানু তিনি পাঁচটি জিনিসের নির্দেশনা দিতুল্লা পাঁচটি জিনিসের সম্পর্কে আশ্রয় চাইতে বলেছেন তার দুনিয়ার ফেতনা থেকে আমি আশ্রয় চাই দুনিয়ার ফেতনা বলতে মাসিহদ ফেতনাকে বোঝানো হয়েছে বলে আমরা বলেছেন অন্য দুনিয়ার ফেতনা বলে আসলে কারণ হচ্ছে এর বড় ফেতনা আর হতে পারে না তিনি বলেন শেষ বৈঠকে তোমাদের যখন বসবে সালাতে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় করবে আমি আশ্রয় চাই আল্লাহ জাহানাব আজাব থেকে এবং কবর আজাব থেকে আর জীবন এবং মৃত্যুর ফেতনা থেকে এবং মাসিহদাজ্জালের ফেতনা ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই এখানে যেহেতু আমার সিগার কোন কোনো ইমাম কঠিন ভাবে বলেছেন যে তাকে এটা প্রত্যেক সলাতে শেষে এই দোয়াটাকে করতেই হবে বলে কোনো কোনোস্তাহ তবে এই দোয়াটা বাদ দেওয়া উচিত নয় সবসময় আমাদের এই দোয়া করতে হবে আল্লামিনা ফিতনাতিল সর ফিত মাসিহেদার জালে দোয়াটি প্রত্যেকে করব এই জন্য অনেকেই এই দোয়ার কেউ কেউ দোয়া না করলে তার সন্তানকে পর্যন্ত কঠোরভাবে তিরস্কার করতেন যে তোমাদেরকে এই দোয়া করে তারপর সালাম ফিরানো উচিত উচিত আর একটি কাজ করা উচিত সেটা হচ্ছে এই দোয়ার কিছু জিনিস তেলাওয়াত করতে হবে বা কিছু আয়াত পড়তে হবে যে যার কারণে দজ্জালের ফেতনা থেকে হেফাজত বা আল্লাহতাল আল্লাহ তাকে হেফাজত রাখেন तृतिये तृतिये क्षेत्र करते जिला बसारे हम सुरा कहाफ़र किस आयात पढ़ते नार्स प्रथम दस टे आयात पढ़व नार्स शेष दस टे आयात पढ़व প্রথম হোক শেষ হোক অথবা পুরু সুর কাহাব যে ব্যক্তি পড়বে সে হেফাজত থাকবে যে ব্যক্তি তাকে পাবে সে যেন সুরাতের প্রথম প্রথম দশটি আয়াত করে কোনদাল রসুল্লাহ সাল্লাম বলেছেন হাফিজ আস আয়াতুল কাহাবা মিনা দাজ যে ব্যক্তি সুরা কাহে প্রথম ১০টি আয়াত হেফাজত সংরক্ষণ করতে পারবে হ্যাফজো করতে পারবে পড়বে সে দরজালের ফেতনা থেকে হেফাজত থাকবে এখানে একটা জিনিস হচ্ছে কোনো কোনো বর্ণায় আসছে আখ এর সুরাতিল কাহ এটাও আসছে এইজন্য জন্য আলমরা বলে থাকেন প্রথম হোক শেষ হোক এগুলো আসে তাকে পড়তে হবে অর্থাৎ সূরা কাহ পড়াটাই উচিত এই সূরা শুক্রবারে সূরা কাহ সাধারণত আমরা পড়ে থাকি এবং সবাইকে পড়ার জন্য বলে থাকি যার ফলে থেকে মানুষ এই দার্জালের ফেতার থেকে মানুষ হেফাজত থাকতে পারে এখানে প্রথমে যে আল্লাহ বিভিন্ন নিদর্শনগুলি আসছে কেন প্রথমের কথাগুলো সেখানে আহ নিদর্শনগুলি এসেছে এই জন্য प्रथमशन आल्ला मानसना करमानदारत गई से मत विभदारदार आयत गुरह प्रथम दस टी आयत शेष आयते आल्ला আল্লা সাবধান করেছেন সেই জন্য সেই সেগুলি করা যেতে পারে অর্থাৎ মোটামুটের উপর যে ব্যক্তি সুরা কাহা পড়বে শুক্রবারে সে অথবা অন্য যেকোনো সময় দশটি আয়াত যদি পড়ে তাহলে তার জন্য তার জন্য দালেতনা থেকে হেফাজত থাকা তার জন্য সহজ হবে সুরা সহজ হবে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা সূরা কাহা পিয়ার ব্যাপারে গুরুত্ব দিই এবং সুরাটা সুরাটার প্রথম দশায়ত এবং শেষ দশায় অথবা পুরো সুরাটাই আমরা তেলা বাদ করি চতুর্থ যে কাজটি করলে দরজালে ফেটনা থেকে বাঁচা যাবে তা হচ্ছে আলফিরা রুমিনার দজাল আনহু অর্থাৎ দাজজালের ফিতনা থেকে পালিয়ে যেতে হবে এবং তার থেকে দূরে থাকতে হবে তার কাছে গেলে তার এমন এমন ভিড় কি দেখাবে যাতে ইমানদারে ইমান মুহূর্তে চলে যাবে এই তার কাছে কখনো যাওয়া উচিত হবে না এবং যেহেতু থাকবে না একমাত্রা এই জন্য একজন মানুষ উচিত হবে মক্কা মদিনা বসবাসের নিয়ত রাখা এবং যখনই শুনবে যে কোথাও দাঁত জাল বের হয়েছে তার উচিত হবে যে কোনোভাবে হোক মক্কা ও মদিনায় চলে যাওয়া যদি মক্কায় মদিনায় চলে যায় এবং সেখান থেকে বের না হয় তাহলে সে অবশ্যই এ সে অবশ্যই দার্জালের ফেতনা থেকে হেফাজ থাকতে পারবে বিশেষ করে আমরা আগে দেখেছি যে আসছে যে কোন কোন সময় কোন কোনো ইমাম বলেছেন যে সে সময় দরজালের যে আহ্বান করবে সে আহ্বানে তাদের কন্যা তাদের খালা তাদের ফুফি তাদের স্ত্রী তাদেরকে বেঁধে রাখবে যাতে করে দরজালের কাছে বের না হইতে পারে বের হওয়ার পরে সে হয়ে যাবে অটোমেটিকলি এই জন্য বের না হয় বরং তারা যেন থেকে যায় এবং ফিট না থাকলে কান চোখ বন্ধ করে मक्काउ मदीर भरे बस सामने गहसूस बोल रोज नहीं मान ठीक रखते हैं दर्जलर दर्जल विशुद्ध मत क्यों क्यों थे इमान ईमान आनार पर दर्जाल फेतना सब चे बहत कुरान क्या उल्लेख कर लाइव आल्ला तला कुरान करिमे व्यापक व्यापक जिन क्या उल्लेख कर সেটা হচ্ছে নম্বর আয়াতের তফসিরের মধ্যে অনেকে উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত যখন আল্লাহর কোন নির্দেশন বের হবে তখন তাও বা কবুল হবে না অর্থাৎ যখন কেউ অনুসরণ করবে দার্জালা তারা তাও বা নেই এটা বুঝানোর উদ্দেশ্য যে এটা হতে পারে এটা হতে পারে এজন্য কোন বর্ণায় আসছে মুসলিম তীর মিজিয়া অভরণ্য বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাম সাল্লাহ খারাজান ইমান ইমানিয়া খাই তিনটি জিনিস যখন বের হবে তখন ইমান ইমান কাজে আসবে না যদি আগে ইমান না এনে থাকে তার মধ্যে একটি হচ্ছে তুল ইসামসে মাগরে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হলে দ্বিতীয় দাজ্জাল বের হলে এবং তৃতীয় হচ্ছে দা বাতুলাল বের হলে এগুলি হচ্ছে তার অনুসরণ করলে আর পশ্চিম দিগন্তের সুযোগ উঠলে এটি ব্যাপকভাবে এরপর আর কোনো তবাই কবুল হবে না তার জেল অনুসরণ যারা তারা তাদের তবাহ করবে না তারা যাহার নামে চলে যাবে দাববাত হাত বের হলে সেটা তাকে নির্দেশন লাগিয়ে দেবে সেখানে আর তার ইমান আনার সুযোগ থাকবে না কেউ কেউ বলেছেন যে না ঈসাই আলাসলামের কথা যেহেতু নাজিল হওয়ার কথা আসছে বলার কারণে আরেকটা বলা হয়নি এই জন্য কোরআন করা হয়নি আসলে তার মধ্যে উল্লেখ আছে ইসা কেন নাজিল হবে দাজালকে হত্যা করার জন্য সুতরাং দাজ্জাল আসবে এটা কোরআনের ভাষ্য দেখাকে বোঝা কেউ কেউ বলছেন না আল্লাহ তালা কোরানের কানি বলেছেন লাখালকুসাম আওয়াত আকবর মিন খাল খিন্না সুরা কা ফের সাতান্ন দাজ্জালকে বোঝানো হয়েছে কারণ मानस सृष्टिर क्या दर्जलृष्टि थे आल्ला आसमान जमी सृष्टि करनाजाले आरोप चोर चोखर समस्या दूर करते कि रब हई এই জন্য আল্লাহ তালা সেটা বলেছেন যে আসমান জমিন সৃষ্টি তার থেকে বড় মানুষের ইঙ্গিত আল্লাহ করেন তার মত আল্লাহ তালা উল্লেখ করতে চাননি যে এই নিকৃষ্টতম লোকের কথাটি কোরআনে উল্লেখ থাকার জন্য উল্লেখ করেননি মোট কথা এটাই দাজাল এই বের হবে এবং দাজাল এই উম্মতের মধ্যে ফেতনা তৈরী করবে এবং মানুষদেরকে করবে অবস্থা থাকবে এবং দাজের অবস্থা এমন হবে যে হাদিস আসছে বলেছেন যে দাজজাল নিয়ত হবে তাকে হত্যা করবে ইবনে মারিয়াম অর্থাৎ এইসা ইবন মারিয়াম তাকে হত্যা করবে মাসিহুল খায়ের কল্যাণ নিয়ে যে মাসি আসবেন আল্লাহর পক্ষ থেকে সে কাল মাসিউল খায় মাসিউদ্দাজ মাসিহ সার खराब मासि के हत्या कर विभन्न हादिसा पाई दाल विषय फैतनार विषय फैतना थे हेफाजत आगे थे के, जानते हैं दाजल सम्पर्जल फेतना कख अने देखा जाए सभ्यता के दाजाल बनिए दिए मानस जखनी बड़े समस्या देखा तक इज्जाल এই জাতীয় দার্জাল হ্যাঁ এরা বিভিন্ন দার্জাল অর্থাৎ এরা সত্যকে পরিণত করে এরা দাজ্জালগুলোর বিভিন্ন এরাও এক ধরনের আশ্রয় নিয়েছে মানুষকে ইমান হারা করছে এটা দাজ্জালের কাজগুলি তারা করছে কিন্তু এরা সেই দার্জাল নয় যে কথা আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাবধান ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন এবং যেই দার্জালের ব্যাপারে যে দার্জাল দার্জালের সামনে ইমান রক্ষা করা কঠিন হবে সেই বানিয়েছেন এটা কোনটাই শুদ্ধ নয় বরং হ্যাঁ এগুলি মানুষকে ইমান থেকে দূরে রাখে এই জাতীয় এটাও এক ধরনের মিথ্যাচার এবং এটাও এক মানুষকে বিভ্রান্তকারী জিনিস বলে বিবেচিত কিন্তু সেই কানা দার যখন আসবে তখন স্পষ্ট হয়ে যাবে যে তারা আসলে তারি আল্মিত মাসিহিদ দাজাল আমরা ইনশা আল্লাহ এই আল কোয়ামত আলামতের বিভিন্ন পর্ব আলোচনা করছিলাম পরবর্তী আমরা ইসা আলাইসালামের নাজিল হওয়ার বিষয়টি আলোচনা করব আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ আসসালামুকিাত